उसकी मुहूरत का छम छम पृथ्वी के मन को कोतुरो जीवो ने कोतुरो मान আমি সতীনাথ সকলের আগে এসে উপস্থিত হয়েছি আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবেন নিশ্চয়ই চলে আসবে রবিবার রাত ১০টা এই তো সময় নেশারে ঢুকে পড়ার जदि प्रश्न जाए एक जीवन एक जो मानुष मानुषे आलाप परिचय कत जन के चिंते जानते परे खुबी कठिन प्रश्न उत्तर देवा आस प्रत्येक निजे जीवन खात किताा कि स्वच्छ पता रहस्य आवरण मोड़ा तैना দেখো অস্বীকার করে লাভ নেই সবারই ঘুরিয়ে ফিরিয়ে তাই যাদের সঙ্গে পরিচয় আমাদের হয় তাদেরও তাদেরও। এই অপার অনন্ত রহস্যময় জীবনের সব রহস্যের সমাধান করতে পারে। এত এত এত গোয়েন্দা গোটা পৃথিবী চৌষে ফেললেও বোধ পাওয়া যাবে না তাই জীবনের কিছু রহস্য থেকেই যায় অসমাধিতই আর সেটাই বোধ হয় ভালো আজ রহস্য রোমাঞ্চর অন্দর মহলে আসছে সে আসছে বলতে বলতে যিনি এসেছেন তিনি বনো ফুল ডাক্তার চাঁদ মুখোপাধ্যায় লব্ধ প্রতিষ্ঠা চিকিৎসক একই সঙ্গে এক অসামান্য সাহিত্যিক বুঝি পাচ্ছ আজ গুলবাগিচা নয় সাজানো বাগান একেবারেই নয় সব রহস্য ঘনীভূত আজ বনের ফুলেই আর সমাধান দেখা যাক গত সপ্তাহে কি বলেছিলাম মনে আছে আজকের এই রহস্য আসছে সে আসছে একেবারে আলোয়ে এ আলো ময় আজকের প্রথম গল্পটাই তাই নাম আলোবাবু বনফুলের গল্প আলোবাবু। সবাই তাকে আলোবাবু বলত কিন্তু তার আসল নাম আলো চেহারা অবশ্য নামের উপযুক্ত নয় গায়ের রং কুচকুচে কালো মুখটি বেগুন পোড়ার মতো তার উপরে কালো গোঁপ দাড়ি যুগ্ম ভুরু মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল গলায় তুলসীর মালা সেটাও কালো হয়ে গেছে পরনেক থানখানি অবশ্য ধপ সাদা গায়ের চাদরখানিও সাদা আলোবাবু জামা গায়ে দিতেন না জুতোও পরতেন না একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন সেইদিনই প্রথম দেখলাম তাকে আপনার অনুগ্রহ করে সাহায্য করবে আমাকে সাহায্য প্রার্থী অনেকেই আসে অধিকাংশ লোকই টাকা চায় ভাবলাম ইনিও বোধহয় সেই দলের মনে মনে একটু বিরক্ত হলাম কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না বরং বললাম অসম্ভব না হলে নিশ্চয়ই করব। বলুন কি করতে হবে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল আমি দুয়ানা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়েছি তার কাছ থেকে দেখুন মনে হচ্ছে পায়ে লেগেছে পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল কিনা जीवंत जिन बस बार नहीं खूब कितने पैसा नहीं जो वि কুণ্ঠিত দৃষ্টি তুলে তুলে চাইলেন অবিনাশবাবু এখানকার নামজাদা উকিল একজন অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয় আছে বুঝি না না তেমন কিছু নয় আমার এক দুঃসম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি लोक खूब भल तया अविनाश बाबू बाड़ी जीते आलोबाबूर संगे आबारा देखने दिशी कूकर बाच्चार परिचर्ये निजुक्तमुख हेसे बोलें खिला चे, लो। लो भीजी भीजी चे मुखे सामने टुस्क दी लगल ने, ने, ने, ने खिला करते बीनु अविनाशे ऐले ब गरीब अपन संगे आलाप हो ना कि कदम आगे देखें तो, है है है है एक देख तो जो एक चाकरी वाकरी जुटिए दीते क्या सेवा बड़ भलोबा विशेषत से कलेजे पड़े कथाय कथाय आलोबाबूर कथा उठे पड़ल सिर्जन बोल एखान हासपाले प्रभेशनल ड्रेसर को ढुक तब दस टकर बसि तो एन पाना परीक्षा पास कर लेने आलोबाबू हासपतल आउटडोरे रोगी घा धोआते लगल मासखनेक पर चरीटी गलता एकदिन देखी लैबरेटर ते दे शुष्क मुखे बस দাও তাহলে সেরে যাবে ওটা লাগিয়ে নাকি অনেকে সেরে গেছে তা দিলুম ওষুধটা লাগিয়ে সঙ্গে সঙ্গে লোকটা সে বিপুল চিৎকার শুরু করে দিলে সে হই হই ব্যাপার एलें तीनी तो चोटे लाल काल हूकुमेड चुपल डबू तो दिए तो कता दिए चुप कर रही सत्य क्या कर কিছুক্ষণ বসে আলোবাবু চলে গেলেন কষ্ট হতে লাগল ভদ্রলোকের জন্য কিন্তু কি করব ভেবে পেলাম না দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকে ও বিদায় নিতে হল আলোবাবুকে শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাঁকে আলোবাবু যা করেছিলেন তা কোনো মা কোনো দিন সহ্য করতে পারেন না তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা এবং আর এক বগলে অবিনাশবাবুর শিশু পুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন অবশেষে আমি আশ্রয় দিলাম আলোবাবুকে একদিন সন্ধ্যের পরে এসে দেখলাম তিনি একটা সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন বান্ধব দও দেখা দয়া করে রে সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে পুরাইয়া গেলো মোর জনম ফুরাইয়া গেলো মর জনম আপনি গান বাজনা জানেন হয়েছে এখন এই বলা বাহুল্য খুবই কৌতুক অনুভব করলাম হ্যাটটা পেলেন থেকে অনেক আগে তো সুতো পরতাম आलोबाबूय आलो पेलम दिन कैक एक पर एकदिन देखी छुटते छुटते आस छुटन क्या দশটা বেজে গেছে আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলু তো হঠাৎ শুনতে পেলুম তার বৈঠকখানার ঘড়িতে দশটা বেজে গেল তখনই আমার ঘড়িতে আমি ঠিক দশটার সময় দম দিই কি না আমাদের যেমন খাবার ঘড়ির তেমনি দম আগো বেচারির খেতে দেরি হয়ে গেল যে আজকে তাড়াতাড়ি আলুবাবু ঠুকে পড়লেন নিজের ঘরে যে ঘড়ি আছে তাই জানলাম না তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজেই ভাঙা তরঙ্গটা খুলল তার টিনের বাক্স বাক্সের ভেতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুঁটলি মতন কি যেন বার করলেন ন্যাকড়াটি খুলতেই লাল রঙের সালুর পুঁটলি বেরিয়ে পড়ল সেটি খুললেন বেরুল রেশমি ন্যাকড়ার একটি পুতলি আবার সেটা খুলতেই বেরোল খানিকটা তুলো তার মধ্যে ছোট্ট ঘড়িটি কাপড় ঢাকা ঘড়িটিকে আঙুরের মতন রাখতেন তিনি সযত্নে ঘড়িটি বার করে চাপটা লিখে বসলেন তারপর চোখ বুঝে ধীরে ধীরে দম দিতে লাগলেন মনে হলো যেন পুজো করছেন অবিনাশবুর কথাটা মনে পড়ল সে যে বলেছিলেন স্নেহের কাঙাল বেচারা মনে হল সত্যি কাঙাল কাঙ্গাল কিন্তু জীবনে ভালোবাসার সুযোগ পাচ্ছেন না কোথাও তাই সব স্নেহ উজার করে দিয়েছেন ঘড়িটার উপর একদিন लैबरेटरि देख आलो बाबू हट बजिए गान गई दुनिया बार बार बार बार गाई अमर गई चे एक कूठित हास हेल्पड़ी टैल চুরি হয়ে গেছে খেতে না পেলে কষ্ট হবে না দম দিতে পারবে না ঠিক সময় আমার ঘড়িটা टपट करोख दिए जल गड़े पड़ल कैक आलो बाबू पगला गारे आई समे खावा এমন আলোবাবুর সন্ধান পেয়েছ কখনো তোমার জীবনে যত গ্রহরত্ন সবচেয়ে বেশি কিসে হয় হিরেতেই হিরেতেই তো তাই না আরো আলোর হদিস পেতে একটা হীরের টুকরোই যথেষ্ট বনফুলেরই অকল্পনীয় রহস্যের জাল বোনা অদ্ভুত এক টুকরো অশীতিপর বৃদ্ধ বিমল ডাক্তারের কাছে সেদিন যে রোগীটি এসে হাজির হলেন তিনিও খুবই বৃদ্ধ যে যুবকটি রোগীর সঙ্গে এসেছিলেন তিনি প্রথমে ডাক্তারবাবুর সঙ্গে আলাপ করলেন বললেন আমার ঠাকুরদাকে একবার দেখতে হবে ডাক্তার ডাক্তারবাবু আমরা অনেক দূর থেকে এসেছি কি হয়েছে তার মাথাটা কেমন গোলমাল হয়ে গেছে অনেকদিন থেকে ওর মাথা খারাপ সম্প্রতি কিছু বাড়া হয়েছে তাই আপনার কাছে এনেছি কোথা থেকে আসছেন আপনারা কলকাতা থেকে হ্যাঁ কলকাতা থেকে সেখানে কত বড় বড় ডাক্তার আছেন তাঁদের ছেড়ে আপনি পাড়াগাঁ আমার কাছে এসেছেন আশ্চর্য তো যুবক একটু অপ্রস্তুত মুখে চুপ করে রইলেন আসল কারণটা ব্যক্ত করতে তার কেমন সংকোচ হচ্ছিল ডাক্তারের গুণের জন্য নয় বিমল এই নামটার জন্যই যে তিনি ঠাকুরদাকে তার কাছে নিয়ে এসেছেন এই কথা তিনি খুলে বলতে পারলেন না অথচ যে ডাক্তারের নাম বিমল নয় তার কাছে ঠাকুরদা কিছুতেই যেতে চান না প্রথমে গিয়ে জিজ্ঞেস করেন তার নামটি নাম বিমল না হলে সঙ্গে সঙ্গে উঠে চলে আসেন মানসিক ব্যাধিতে যশস্বী দু ডাক্তারের সঙ্গে এই যুবকটি ষড়যন্ত্র করেছিলেন তারা মিথ্যে করে বলেছিলেন যে তাদের নাম বিমল রোগীর হিতের জন্যে তারা মিথ্যে ভাষণ করতে কোনো আপত্তিও করেননি কিন্তু তাতেও কোনো ফল হলো না ঠাকুরদা তাদের সঙ্গে আলাপ করতে না করতেই উঠে চলে এলেন তাদের ওষুধ পর্যন্ত স্পর্শ করলেন না একজন এর মধ্যে জোর করে একটা ইনজেকশন তাকে অসুখ নেই ওষুধ খাবো কেন কেন খাবো ওষুধ আসল বিমলের সঙ্গে দেখা হলি সব ঠিক হয়ে যাবে সব অথচ ঠাকুরদা সমস্ত রাত ঘুমন না খাওয়া দাওয়া কোনো ঠিক নেই অনেক সাধ্য সাধনা করলে হয়তো সামান্য কিছু খান নিজের মনে কাঁদেন নিজের মনেই হাসেন আজকাল সময়ের জ্ঞান সকালকে বলেন সন্ধে বলেন সকাল তারিখ বার কিছুই তার মনে থাকে না একজন ডাক্তার বলেছিলেন কোনো বিমল ডাক্তারের সঙ্গেই এর রোগের নিগঢ় কোনো সম্পর্ক আছে কাজী তার সঙ্গে দেখা হলেই একমাত্র অসুখ সারার সম্ভাবনা যেখানেই কোন বিমল ডাক্তারের খবর পান এই যুবক তার ঠাকুরদাকে সঙ্গে সঙ্গে সেখানে নিয়ে যান বিমল নামটা শুনলে আশ্চর্য ঠাকুরদাও আগ্রহ দেখান বিস্মিত বিমল ডাক্তার প্রশ্ন করলেন কোথায় আপনার ঠাকুরদা আগে বাইরে গাড়িতে বসে আছেন নিয়ে আসুন তাকে আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু আপনার কাছ থেকে ওর হিস্ট্রিটা আমি আগে একটু জেনে নিই জানি না উনি হয়তো কিছু বলবেন না আপনি আপনি বসুন বসুন ভালো করেছেন যুবকটি বসে বললেন দেখুন আমিও বিশেষ কিছু জানি না ঠাকুরদা বরাবরই বিদেশে বিদেশে ঘুরতেন আমি বোর্ডিংয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করতাম আপনার বাবা মা আমি খুব শিশু বয়সী পিতৃ মাতৃহীন নিকটাত্মীয় বিশেষ কেউ নেই ঠাকুরদার কাছেই আমি সাত বছর পর্যন্ত ছিলাম তারপরে উনি বোর্ডিংয়ে ভর্তি করে দেন বোর্ডিংয়ের খরচ ঠাকুর ঠাকুরদাদ দিতেন আগে হ্যাঁ উনি ছাড়া তো আর কেউ নেই আমার কী করতেন উনি চাকরি না আমার ঠাকুরদা চিত্রকর ছবি আঁকেন ছবি বিক্রির টাকা থেকেই আমাদের সংসার চলত বছরখানেক থেকে মাথাটা এমনি একটা খারাপ পর্যায়ে গেছে যে আজকাল ছবিও আঁকেন না তো এখন সংসার চলে কি করে আমি রোজগার করি কিছু কি করেন আপনি আমি প্রফেসর যুবকটির কুণ্ঠিত মুখের দিকে চেয়ে বিমল ডাক্তারের হৃদয় একটা শ্রদ্ধা উদ্রেক হলো ছেলেটি বিদ্যান অধ্যাপক আশ্চর্য বাইরে তো তার কোনো প্রকাশ নেই আচ্ছা আপনার ঠাকুরদের পাগলামিটা কি ধরনের বলুন তো তিনি কি করেন আহ ঠিক নেই রাত্রি ঘুমন আপন মনে বিড়বিড় করে সব বলেন কি বলেন শুনেছেন কিছু কখনো একটা কথা বারবার বলেন এই ভার আমি আর বইতে পাচ্ছি না এই ভার আমি আর বইতে পাচ্ছি না মানে এই কথা বলতে বলতে কখনো কাঁদেন কখনো হাসেন বিমল ডাক্তার ভ্রূকুঞ্চিত করে আর কিছুক্ষণ বসে রইলেন হম তো ওর পাগলামিতে আর কোনো বিশেষত্ব লক্ষ্য করেছেন কি এবারে যুবকটি একটু মুশকিলে পড়লেন সত্যি কথাটা বললে ডাক্তারবাবু হয়তো মনে আঘাত পাবেন অথচ না বললে রোগের সূত্রটা হয়তো তিনি ধরতে পারবেন না অবশ্য যদি সত্যি সেটাই রোগের সূত্র হয় একটু ইতস্তত করে অবশ্য সব কথা খুলে বলাটাই যুবক সঙ্গত মনে করলেন আগে হ্যাঁ করেছি আমার মনে হয় উনি কোনো বিমল ডাক্তারকে খুঁজছেন মানে ডাক্তারের নাম বিমল না হলে সেখানে উনি যেতেই চান না আপনার কাছে বিশেষ করে এসেছি কিন্তু আমরা সেই জন্যে ও আপনার ঠাকুরদার নাম কি আগে নিরঞ্জন সেন আপনার নাম বিকাশ বিকাশ সেন আচ্ছা যান আপনার ঠাকুরদাকে নিয়ে আসুন এবারে বিকাশবাবু বাইরে গেলেন একটু পরেই বৃদ্ধ শিল্পী নিরঞ্জন সেনকে নিয়ে ফিরে এলেন তিনি দেখলেন নিরঞ্জন সেনের অনেক পরিবর্তন হয়েছে এক মুখ পাকা গুপদাড়ি মাথায় চুল নেই যে ককাছি আছে সেও পাকা অভিন্নস্ত রুক্ষ মুখে জড়ার চিহ্ন কপালে চোখের কোণে বলি রেখা গালের মাংস ঝুলে পড়েছে চোখের দৃষ্টি অতীতের সাক্ষী কেবল ওই দৃষ্টিটুকু নির্বাক হয়ে চেয়ে রইলেন ভিড়ের মধ্যে দেখলে যৌবনের বন্ধু নিরঞ্জনকে তিনি সত্যিই চিনতে পারতেন না নিরঞ্জনকে দেখে মনে মনে তিনিও যেন একটু অপ্রতিভ ভয় পড়লেন তার ধারণা ছিল নিরঞ্জন সেন মারা গেছেন বেঁচে যে আছেন তার কোনো প্রমাণ এতদিন পাওয়া যায়নি পাওয়ার সুযোগও অবশ্যই ছিল না লক্ষ্ণৌ থেকে চলে আসবার সময় বিমল ডাক্তার তার ঠিকানা কারুর কাছে রেখে আসেননি সেই অপ্রীতিকর ঘটনা ঘটবার পর কাউকে কিছু না বলে তিনি লক্ষ্ণৌ থেকে সরে পড়েছিলেন তারপর অনেক ঘাটে জল খেয়ে অবশেষে কলকাতা থেকে অনেক দূরে এই গ্রামে এসে বাস করছেন এর মধ্যে কেটে গেছে পঞ্চাশ বছর এতদিন পরে নিরঞ্জন সেন এসে হাজির হয়েছে বিমর ডাক্তারের সামনে কি অদ্ভুত চেহারার পরিবর্তন হয়েছে তার। তারপাক হয়েছে রিমর ডাক্তার শিল্পী নিরঞ্জন সেনও নেমেষে দেখছিলেন বিমল ডাক্তারকে হঠাৎই তিনি ঘাড় বিকাশকে বললেন তুমি তুমি বাইরে গিয়ে বসো বিকাশ এর সঙ্গে আমার গোপনীয় কিছু কথা আছে বিকাশ এই প্রত্যাশাই করছিলেন প্রত্যেকবারই ঠাকুরদা এই কথাই বলেন আর কোনো কথা না বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন আরও কিছুক্ষণ মুখোমুখি বসে রইলেন দুজনে ডাক্তার বিমল শিল্পী নিরঞ্জন নিরঞ্জনই নিরবতা ভঙ্গ করলেন প্রথম বিমল আমাকে চিনতে কথা নয় কিন্তু নিরঞ্জন পেরেছি ছেলে কোথায় এতদিন ছিলাম না কোথায় তাই বরং জিজ্ঞেস করব আমি সারা জীবন তাকে খুঁজে বেড়াচ্ছি বিমল लक्ष्मी छवि एमार देखा तो ভেতরের টাঙানো আছে একমাত্র প্রমাণ হতে পারে যে তুমি সেই বিমল আমার সঙ্গে বহু বিমল ডাক্তারের দেখা হয়েছে আমি নিঃসন্দেহ হতে চাই যে তুমি সেই বিমল বেশ একটু হলে বিমল ডাক্তার উঠে ভেতরের দিকে ফিরলেন বেশ কিছুক্ষণ পরে সঙ্গে একটি বালক ভৃত্য প্রকাণ্ড একখানার ছবি বয়ে নিয়ে এল এক নত নাচছে নিরঞ্জন সেন বি তারপর নিশ্বাস ফেলে বললেন আর আমার সন্দেহ নেই আর সন্দেহ নেই আমার ছবিটা ছবিটা নিয়ে যেতে পারো ভালো ছবিটা নিয়ে ভেতরে চলে গেল বিমল লক্ষ্মী কি আমার সঙ্গে দেখা করবে হ্যাঁ তাকে শুধু একটা কথা আমি বলতে চাই কথাটা খুবই মর্মান্তিক তবু তবু তার জানা উচিত কি কথা তার ছেলে আর শিখিয়েছিলাম বিয়ে দিয়েছিলাম তার একটা ছেলেও হয়েছিল কিন্তু বিধাতার এমনি অভিশাপ মারা গেল মারা গেল দুজনে তার হাতে সামি নিশ্চিন্ত হতে চাই আমার আর একটা আতঙ্ক হয়েছে বিমল আমার বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে আমি আমি অভিশপ্ত আমি লক্ষ্মীকে পাইনি লক্ষ্মী নিজেই আমার কাছে লক্ষ্মী হয়তো মরিয়ে যেত ছেলেটাকেও তোমরা যদি মেয়ে নিতে তোমাদের কাছে হয়তো বেঁচে থাকতো সে আমার কাছে রইলো বলেই রুদ্ধবাক হয়ে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন তার চোখ থেকে জল করিয়ে পড়ল একটু ঝুঁকি তিনি বিমল ডাক্তারের হাত দুটো চেপে ধরলেন তোমাদের কাছেই থাকুক বিমল তুমি লক্ষ্মীকে বল বলো তুমি আমি আমি জানি তুমি বললে সে রাজি রাজি হয়ে যাবে সেই বিকাশে কি তোমার সঙ্গে এসেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হই হই হই বিকাশে আমি তার আগে লক্ষ্মীর মত চাই তোমারও তোমারও মত চাই বিমল ডাক্তার নিরঞ্জন মাথায় হাত ভুড়িয়ে হেসে বললেন কি দরকার যেমন চলছে চলুক না আমি আর ভার বইতে পাছি না ওর ওর ঠাকুরদার কাছেই ও বেঁচে থাকবে আমার কাছে থাকলে বাঁচবে না আমি আমি অভিষপ্ত অভিশপ্ত আমি আমি অভিষপ্ত অভিশপ্ত আমি নিরঞ্জন সে চিৎকার করে উঠলেন তার চোখ দূর যেন লক্ষ্মীকে এত বড় মর্মান্তিক খবরটা তো চট করে দেওয়া যাবে না একটু সইয়ে সইয়ে বলতে হবে তা সে আমি আমি পড়বো এখন যদিও ছেলের সঙ্গে ওর ছাড়া ছাড়ি হয়েছে কাল তো ছেলে তো তার মৃত্যু সংবাদটা হঠাৎ এভাবে দেওয়াটা ঠিক হবে না আমাদেরও আর কোন সন্তান সন্ততি হয়নি ও হয়তো আশা করে আছে এখনো আশা করে আছে যে ওর ছেলে একদিন ফিরে বিমল বিমল তুমি বলবে বলবে লিকে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছ বিমল কথা দিচ্ছ আমাকে দিচ্ছি দিচ্ছি নিরঞ্জন কত দিনের মধ্যে বলবে কতদিনের মধ্যে বেশ বলো নিরঞ্জন সেন উৎসুক দৃষ্টিতে কয়েক মুহূর্ত বিমল ডাক্তারের মুখের দিকে চেয়ে রইলেন বিমল লক্ষ্মীর সঙ্গে একবার দেখা হয় না আমি আমি জানি না সে দেখা করবে কিবার কিন্তু এখন দেখা করাটা বোধহয় উচিত হবে না দেখা হলেই ছেলের প্রসঙ্গ উঠবে ছেলের প্রসঙ্গ উঠলেই কাকে আছে তুমি আমি জানলাটা খুলে দিচ্ছি ভেতরের দিকটা বারান্দায় বসে আছে তুমি এখান থেকে ভালোভাবেই দেখতে পাবে দেখতে পাচ্ছ পেছনের দিকে একটা জানলা খুলে দাঁড়ালেন বিমল ডাক্তার নিরঞ্জন দেখলেন দূরে বারান্দায় এক বৃদ্ধা বসে বই পড়ছেন মাথার চুল সাদা চোখে চশমা মুখে জড়ার চিহ্ন হ্যাঁ নিরঞ্জন বদলে গেছে তুমিও বদলেছ নিরঞ্জন বদলেছি আমিও নিরঞ্জন সেন নির্বাহ হয়ে জানলা দিয়ে ভেতরের দিকে চেয়ে রইলেন ঠিক একমাস পরে বিকাশ একদিন কলেজ থেকে ফিরে এসে দেখলেন নিরঞ্জন সেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন টেবিলের উপরে রাখা রয়েছে একটি পত্র বিকাশকেই লেখা ভয় বিকাশ আমি চললাম। আমার কাজ শেষ হয়েছে এই ব্যর্থ জীবন বহন করবার আর কোনো স্বার্থকতা আমি দেখতে পাচ্ছি না যাবার আগে একটা কথা তোমাকে বলে যেতে চাই তুমি বিদ্যান বুদ্ধিমান অনেক কবিতা পড়েছ অনেক গল্প উপন্যাস পড়েছ क्षमा टी सतर मत प्रथम जौबने लखनऊ शहरे लक्ष्मी नाम एक नर्तकी के भल बसिम संगे एक घरे ब তার ভেবেছিলাম তাকে বিয়ে করে সুখের সংসার গড়ে তুলব কিন্তু তার হয়ে উঠলো না তার এক ডাক্তার প্রণয়ী চুটলো তোমার ছেলে তুমি রাখতে পারো আমি কিন্তু বিমল বাবুকেই বিয়ে করব। কি বলছো তুমি বিমল ডাক্তার কি বিয়েতে রাজি হয়েছে लक्ष्मी के फेले देखे चले ग রাত করোনা বন্ধু সত্যি বিমল ডাক্তার আমার বন্ধুই ছিল তার কাছে ব্যবহার আমি প্রত্যাশা করিনি কখনোই লক্ষ্মীর কোনো মেনে নিয়ে আমি এই ছেলেটিকে মানুষ করে তুলতে লাগলাম সে বড় হলো লেখাপড়া শিখলো তার বিয়ে দিলাম তার ছেলেও হলো একটি শিশু সন্তানটি মানে তুমি তুমি বেখাস তোমাকেও আমি মানুষ করে তুলেছি ঁকে তা হয়নি না এখন আমার ভয় পাচ্ছে আমার ছগে তোমার আবার কিছু হয় আমার আমার জীবন অভিশপ্ত বিকাশ তাকে সব কথা বলে তার হাতে তোমাকে সমর্পণ করে আমি আমি সরে পড়ব এতদিন সব দায়িত্ব আমি একাই বহন করেছি এবার সেও করুক হয়েছিলাম সেদিন তোমারই সৌজন্যে তার দেখা পেয়েছি তাকে সব খুলে বলেছি আমি সে সে রাজি হয়েছে বিকাশ রাজি হয়েছে এবার এবার তুমি তোমার ঠাকুমার কাছে ফিলে যাও কেমন ব্যাস আমার কাজ শেষ হয়ে গেল আমি চললাম বাবা বাদ করি জীবনে সুখী হও যে আদর্শে তোমাকে মানুষ করবার চেষ্টা করেছি তা যেন তোমার জীবনকে মহিমান্বিত করে বাবা করে আশীর্বাদক তোমার দাদ বছর কেটে গেছে হিমালয়ের পথে এক বৃদ্ধকে কাঁধে নিয়ে এক বলিষ্ঠ মানুষ পাহাড়ে উঠছেন সামনে চড়াই তারপর একটা চটি সময়মতো মতো চুটিতে পৌঁছতে না পারলে সমূহ বিপদের সম্ভাবনা যদিও একটু একটু শ্বাসকষ্ট হচ্ছিল তবু এক মুহূর্তের জন্য গতি ধীর করেননি সেই যুবক নাতি ঠাকুমাকে কেদার পৌদ্রী দর্শন করাতে নিয়ে চলেছে ডান্ডিতে নিয়ে যাবার মতো সঙ্গতি নেই ঠাকুমারও হাঁটবার শক্তি নেই অগত্যা কাঁধে করে নিয়ে চলেছে ঠিক সময় তারা ছুটিতে পৌঁছে গেল রাতের মতো বিশ্রাম পরদিন ভরে উঠে আবার যাত্রা শুরু সামনে নাকি আরেকটা চড়াই আছে খাওয়া দাওয়ার পরে যে যার মতো শুয়ে পড়ল বৃদ্ধা আর তার নাতিও একধারে শুয়ে পড়ল গভীর রাত্রি বাইরে শন শে বৃদ্ধা তার নাতিকে ডাকলেন বিকাশ বিকাশ বিকাশ ঠাকুমা না না বাবা বাবা দিন থেকে বলবো বাবা ভাবছি কিন্তু উনি বলতে মানা করেছিলেন বলে এতদিন বলিনি কথা নেই দর্শন করতে যাচ্ছি তোমার কাঁধে চড়ে বাবা আমার মন কিন্তু বলছে কথাটা কে না বললে আমার আমি তোমার ঠাকুমা বলেই তো তুমি এত কষ্ট সহ্য করে আমাকে খেদার পত্রে নিয়ে নিশ্চয় এই তোমার কর্তব্য ঠাকুমা আমি আমার নাম দু লক্ষ্মী ওর কাছে এসেছিলেন তখন সত্যি কথাটা উনি তাকে বলেন ভেবেছিলেন মিথ্যা কথা বললে হয়তো উনি শান্ত না পাবেন ঠাকুমা বলে তুমি যখন আমার কাছে এসে দাঁড়ালে বাবা তখন আমার অন্ধকার ঘরে যেন হাজার বাতির আলো চলে উঠল বাবা বলতে পারলাম না পেটে বাবা মায়ার ঘরে আছে তোমার আছি কেটে গেল উনিও চলে গেলেন আমারও ছেলে বলে হয়নি शाँ। शाँ हमा के मुने मन हो सत्य कथा তাও বরং আমি সহ্য করতে পারবো কিন্তু কিন্তু বজা বুকে লুকিয়ে আমি আমি কে তার পথ ত্রিতে চিত্তে পারবো বাবা গেলে যে আমার পাপ হবে তুমি হবে না কখনো মুনি হবে না কখনো মুনি হবে না चुप कर रही कथाओ ब নিয়ে যাবে তো নিশ্চয় নিশ্চয় নিয়ে যাবো ঠাকুবা তুমি তো আর ঠাকুবা समस्त रिकाशे चोखुक बुझल ना घूम एलो ना আলোর আভাস দেখা বিছানা ছেড়ে উঠে বিকাশ বাইরে এসে দাঁড়ালেন উষার অরুণ রাগে পুবের আকাশ রঞ্জিত মেঘে মেঘে হিমালয়ের শ্রেঙ্গে শ্রেঙ্গে যেন স্বপ্নলোক মূর্ত হয়েছে হঠাৎই বিকাশের মনে হল ঠাকুমা তিনিও তো উষার মতই চঞ্চলা অবন্ধনা ছিলেন স্বপ্নের ঘরে আচ্ছন্ন হয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন বিকাশ বৃদ্ধা ঘরে ভেতর থেকে আতঙ্কিত কণ্ঠে চিকার করে উঠলেন তার ভয় হচ্ছিল বিকাশ ঠাকুমা আলো ফুটে গেছে গো তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে তো দেখি দেখি দেখি দেখি চাদরটা ভালো করে ভালো করে মাথার ওপর দিয়ে দিয়ে হয়েছে। एशो, एशो, एशो एक देखा गृद्धा के कांधे तुले विकास चढ़ाई भांग चतुर्दि केवल पहाड़ उचू बरफ स्न धवल श्रृंग प्रकृतर लीलार बड़ मनोरम प्रकाश मनोमुग्धकर दृश्यपट तुषार मौलिक शुद्ध आजकल ऊषा अन् समस्त दिन स्वतंत्र दीनम स्वर्णरक्तिम अभाव आज एक अपरूप अनुपम रूप धरे আর ঠাকুমা হয়ে নমিতা চক্রবর্তী বিজিএম আর এস এফ এক্স এর জম্পিং এ জমজমাট সাসপেন্স তৈরি করেছে রাজা সেনগুপ্ত